আমরা আবারও নিয়ে চলে এসেছি অডিফিলে বাংলায় প্রথমবার থিভো মরিসের লেখা ইমিডিয়েট অ্যাকশন অবশ্যই শুনুন এই ছোট্ট সুন্দর বইটি সম্পূর্ণ এই বইটি কাদের জন্য আপনি কি আগামীকালের জন্য কাজ ফেলে রাখেন যে আগামীকাল আর কখনোই আসে না আপনি কি চ্যালেঞ্জিং কাজকে এড়িয়ে যাওয়ার জন্য গুরুত্বহীন কাজ নিয়ে বসে থাকেন যদি তাই হয় তাহলে এই বইটি আপনার জন্য দুনিয়ার সবচেয়ে প্রোডাক্টিভ ব্যক্তিও তার কাজে অনেক সময় আলসেমে অনুভব করে থাকেন এবং আমিও অডিও বুক পড়তে আমরা সবাই এমন করি কিন্তু আপনি যদি বেশিরভাগ সময় বেশিরভাগ কাজে বিলম্ব করতে থাকেন তাহলে এখনই সময় এটা নিয়ে মাথা ঘামানর। ইচ্ছে থাকলে এই বইটি আরও বেশি ফলপ্রসূ হবে যদি আপনি বিলম্ব বা আলসেমির প্রবণতা কমাতে চান এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে চান উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যে পৌঁছতে চান বা স্বপ্ন বাস্তবায়ন করতে চান যেটা করতে আপনার উচ্চ পর্যায়ের অধ্যাবসায় বা উৎপাদনশীলতা দরকার এখন আপনার উচিত এমন কাজ না করার কারণে লজ্জিত না হওয়া যা করা উচিত ছিল এবং নিজের মন সম্পর্কে আরও জানতে এবং আরো গভীর আত্মসচেতনতা তৈরি করতে চান যদি আপনি ওপরের যে সাথে মিল খুঁজে পান তাহলে বইটি পড়তে থাকুন এই প্র্যাকটিক্যাল গাইডটিতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার আলসেমি বা গরিমসির বিপক্ষে আরও কার্যকারীভাবে মোকাবেলা করা যায় তাও আবার মাত্র সাত দিনে প্রতিদিন আপনাকে সহজ কিছু অনুশীলন দেওয়া হবে যাতে আপনি নিজের বিলম্ব করার কারণ বুঝতে পারেন এবং সহজেই তার সমাধান বার করতে পারেন সাত দিন শেষে আপনি সহজ কিন্তু ফলপ্রসূ বেশি কিছু পদ্ধতি আয়ত্ত করতে পারবেন যার সাহায্যে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অনায়াসেই সম্পন্ন করতে পারবেন সুতরাং আপনি কি আলসেমি দূর করতে এবং অবশেষে আপনার লক্ষ্যগুলোর দিকে এগোতে প্রস্তুত তো ছড়ুন শুনেনি ভূমিকা ইন্ট্রোডাকশন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোয়াইট ডি আইজেনহাভারের মতে জ্ঞানী বা সাহসী কেউই ভবিষ্যতে ট্রেনে পিষে যাওয়ার অপেক্ষায় ইতিহাসের ট্র্যাকের ওপর শুয়ে থাকে না কত রোগের আজও আরোগ্য বাকি কত জিনিস এখনো অনাবিষ্কৃত আর কত স্বপ্ন রয়ে গেছে অকল্পনীয় শুধু এই আলসেমির জন্য আলসেমির মূল্য চুকোতেই হবে ব্যাপারটা কপালের লিখন এটা নিঃসন্দেহে পৃথিবীর অন্য যে কোনো জিনিসের চেয়ে অনেক বেশি স্বপ্ন ধ্বংস করেছে বিলম্ব হচ্ছে কপট অনুভূতি যা আমাদেরকে যে কাজ করা উচিত তা থেকে দূরে নিয়ে যায় তবু আমরা যা করি সেটা করার ক্ষমতা সেটা কখন করা উচিত এবং আমরা কাজটা পছন্দ করব কিনা এই ব্যাপারগুলো ঠিক করার সামর্থ্য আমরা সারা জীবনে কতটুকু অর্জন করতে পারবো তা নির্ধারণ করে দেয় उचित एवं पचंद करी करी जीवने जाते बसिभागे निर्धारण करल सेमीघे भविष्य कड़े नीते दिखी एवं सम्भावना के ध्वस करार सूझक दी क्यों इटे के अनुमति दीची हमी और अपनार्वर मध्य बेड़ा दाड़ाते सत्य जा अर्जन करते सक्षमताय তার কারণ সম্ভবত এটাই যেমন লেখক মারিয়ন উইলিয়ামসন লিখেছেন আমাদের গভীরতম ভয় এই নয় যে আমরা অনুপযুক্ত আমাদের গভীরতম ভয় হল যে আমরা অপরিমেয় শক্তিশালী আধার নয় আমাদের ভেতরের আলোই আমাদের ভয়ের কারণ আমরা ভাবি দীপ্তমান সমজ্জ্বল মেধাবী অসাধারণ হওয়ার আমি কে ঠিকভাবে বলতে গেলে না হওয়ার আপনি কে আপনি ঈশ্বরের অবতার अपना छोटाटो क्या पृथ्वी प्रति आपनर करतव्य पुरोपुर पालित है ना जो सत्य अर्जन करते आविष्कार कर भयर दक्षता क्षमता और, और प्रतिभा विकाशे बाधा दीते यदा भूमिका पालन करते नेतृत्व दीतेपर के बोझान चेष्टा शक्तिहन प्राणी जार को वशेष को क्षमता नहीं क्यी तय आपनारबर कि আপনি কি অদৃশ্য শক্তি আলসেমিকে পৃথিবীতে আপনার চিহ্ন রেখে যেতে বাধা দিতে দিচ্ছেন যদি তাই হয় সম্ভবত সময় এসেছে এর বিরুদ্ধে লড়ার এবং একটি কথিত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করার বদলে এখনই উদ্যোগ নেওয়ার ইমিডিয়েট অ্যাকশনে আমরা একসাথে আলোচনা করব কিভাবে গঠনমূলক উপায়ে আলসেমির সাথে মোকাবিলা করা যায় আমি ইচ্ছা করেই বইটি ছোট রেখেছি একটা তিনশো পৃষ্ঠার বই গড়িমসি কাটিয়ে উঠতে সাহায্য করার সম্ভাবনা কম এই বইয়ে আমি আপনাকে প্রতিদিনের অনুশীলন সমূহ সরবরাহ করব যেটা আপনাকে একটি সহজ লক্ষ্যের দিকে নিয়ে যাবে মাত্র সাত দিনের মধ্যে আপনি গরিমসি সম্পর্কে বুঝতে পারবেন এবং এটা মোকাবিলা করতে শিখবেন অথবা অন্তত কীভাবে মোকাবিলা করতে হয় সেটি জানতে পারবেন এখানে আমাদের একসঙ্গে কি মোকাবিলা করতে হবে তা আছে প্রথম দিন আপনার মনকে মুক্ত করুন আপনি খুঁজে বের করবেন কিভাবে আপনার মনকে মুক্ত করতে হয় যাতে করে আপনাকে আপনার গতিবিধি তৈরি করতে এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে আপনি যদি মনে করেন বর্তমানে আটকে পড়েছেন তাহলে আপনি প্রথম দিনকে বিশেষভাবে দরকারি মনে করবেন দ্বিতীয় দিন আলুসেমির কারণ শনাক্ত করুন আমরা আপনার আলসেমি করার নির্দিষ্ট কারণগুলো দেখব এবং কাজকর্ম বন্ধ করে বসে থাকার ঝোঁক কাটিয়ে উঠতে একটি সহজ পরিকল্পনা তৈরি করতে শুরু করব তৃতীয় দিন আলসেমি বিষয়ে আপনার বোঝা বোঝাপড়া গভীর করুন আমরা ব্যাখ্যা করব কিভাবে আলসেমি কাজ করে এবং খুঁজে দেখব আপনার অনুপ্রেরণা বেড়ানোর জন্য আপনি কি করতে পারেন এবং আপনার মূল কাজগুলো সম্পূর্ণ করতে পারেন চতুর্থ দিন স্পষ্টতা অর্জন করুন আপনি শিখবেন স্পষ্টতা কেন গুরুত্বপূর্ণ আপনি আরও আপনার কাজ সম্পর্কে স্পষ্টতা লাভ করবেন আপনি আলসেমি করার প্রবণতা কমাবেন পঞ্চম দিন লেজারের মতো তীক্ষ্ণ মনোযোগ বিকশিত করুন আপনি দেখতে পাবেন যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো অলসতায় পর্যবেসিত হওয়ার সবচেয়ে বড় কারণ হল অতিরিক্ত উত্তেজনা আমরা বিশদভাবে দেখব যে কিভাবে গভীর মনোযোগ তৈরি করা যায় যা সাহায্য করবে আপনি কিভাবে আরও শান্তভাবে আপনার কাজগুলো মোকাবিলা করতে পারেন ষষ্ঠ দিন আপনার ভয়কে মুক্তি দিন আমরা সবচেয়ে বড় ভয় নিয়ে আলোচনা করব যা আপনাকে আলসেমি করার দিকে ঠেলে দেয় এবং ভয়গুলো হ্রাস করতে আপনাকে সাহায্য করার জন্য কয়েকটি সহজ পরামর্শ দেব অবশেষে সপ্তম দিন একটি দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করুন এবং ধারাবাহিকতা তৈরি করুন আপনি একটি দৈনিক রুটিন তৈরি করবেন যা আপনার কার্যক্ষমতাকে নাটকীয়ভাবে বাড়িয়ে তুলবে এবং আপনার আলসেমির সম্ভাবনা কমিয়ে দেবে আমি আপনাকে আগামী ত্রিশ দিনের জন্য এই রুটিনে লেগে থাকার চ্যালেঞ্জ করব এসব শুনতে কি ভালো শোনাচ্ছে যদি তাই হয় আসুন আর দেরি না করে শুরু করা যাক গরিমসি বা বিলম্ব বা আলসেমি মানে কি এই অংশে আমরা আলসেমি কি তার একটি সংক্ষিপ্ত রূপ দেখব পরে আমরা আপনাকে অক্ষমতার অভ্যাস কাটিয়ে উঠতে যেসব কারণগুলোতে আলসেমি করেন তা নিয়ে আলোচনা করব সহজভাবে বললে আলসেমি বা বিলম্ব হচ্ছে কোন কাজ যা আপনার করা উচিত কিন্তু এটা করতে আপনি নিজে অপরাগত অনুভব করছেন দুনিয়ার সবচেয়ে সফল মানুষেরও আলসেমি আসে তাই এতে লজ্জা পাওয়ার কিছু নেই তাই এটিকে নির্মূল করার চেষ্টা করব না কারণ তা অসম্ভব হবে বরং নিয়ন্ত্রণ করাই হবে আমাদের উদ্দেশ্য অন্যভাবে বললে আলসেমি হলো একটি সংকেত যা আপনার মস্তিষ্ক থেকে আসে সম্ভবত আপনাকে বলে মনে হচ্ছে যে আমি এই কাজ করতে চাই না বা করতে পারবো না সম্ভবত আপনার এমন বোধ করার পেছনের কারণগুলো দেখা উচিত বায়োলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মস্তিষ্ক মূলত এটি নিশ্চিত করার জন্য নকশা করা হয়েছে যা আমরা বেঁচে থাকি এবং প্রজনন করি এটি শক্তির অপচয় বা ঝুঁকি নিতে ঘৃণা করে যদি না এটি একেবারে প্রয়োজনীয় হয় আপনি যখন কোনো কিছু না করে রেখে দেওয়ার প্রয়োজন উপলব্ধি করেন অধিকাংশ সময়ই এর কারণ হচ্ছে আপনার মস্তিষ্ক কাজটিকে শক্তির অপচয় বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করে অন্য কথায় আলসেমিকে আপনার বেঁচে থাকার এবং পুনরুৎপাদনের সম্ভাবনা বাড়ানোর জন্য আপনার মন দ্বারা তৈরি একটি সুরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে যাই হোক আজকাল আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা এক যুগে বাস করি আমাদের সময়ের বেশিরভাগ মানুষই জীবন এবং মৃত্যুর পরিস্থিতির মুখোমুখি হয় না যেমন বিলম্ব মূলত একটি অপ্রচলিত সুরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে এবং আমরা যদি সতর্ক না হই তাহলে এই প্রক্রিয়াটি আমাদের প্রকৃত কার্যক্ষমতায় পৌঁছোতে বাধা দেবে আলসেমিকে আমরা মানুষ হওয়ার মূল্য হিসেবেও বিবেচনা করতে পারি অন্যান্য জীবিত প্রাণীর বিপরীতে আমাদের পছন্দ করার এবং ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এই আশীর্বাদের সাথে একটি অভিশাপ আছে আমাদের ক্রমাগত সিদ্ধান্ত নিতে হয় যে কাজ করতে হবে কি না এবং কখন ভয় কাটিয়ে উঠতে হবে আবার কখন পালিয়ে যেতে হবে এখন কিভাবে আলসেমির মোকাবেলা করতে হয় তা শেখার আগে আসুন আপনাকে কাজ করার উৎসাহ তৈরি করতে সহায়তা করার জন্য একটি সহজ অনুশীলন নিয়ে আলোচনা করি दिन एक मन के मुक्त कर दार्शनिक उलियम जेम्सें एक असम्पूर्ण क्या चे क्लाननक कि आपनी कि बिहल बोध करेंपनर उचित एम क्जगल शेष करते कि आनी हिमशिम खाचन जदि तई है चिंता करबा आज हमें आप जट खुलते सहा कर সত্যি কথা হলো আমাদের মন একসাথে অনেক কিছু চিন্তা করতে পছন্দ করে না তবু আমাদের মধ্যে অনেকেই একগাদা কাজ করতে বলে সবশেষে আমাদের মন যা ঘৃণা করে তা হলো আলগা সুতো আলগা সুতোগুলো গঠিত হয় ব্যাকগ্রাউন্ডে অবশ্যই চিন্তা করতে হয় এমন সব অসমাপ্ত কাজ নিয়ে যেমন উত্তর না দেওয়া ইমেল অপরিশোধিত ট্যাক্স অসম্পূর্ণ প্রকল্প অসমাপ্ত আলোচনা দৈনন্দিন কাজকর্ম অমীমাংসিত সমস্যা এবং আরও নানা জিনিস যখন আপনি অসমাপ্ত কাজ জমা করতে থাকেন তখন আপনি একাধিক আলগাসুতো তৈরি করেন যা মনে জায়গা দখল করে আপনার মন বিহল বোধ করার স্বাভাবিক প্রতিক্রিয়া হলো মন ডাউন হয়ে যাওয়া ফলে দেখবেন যে আপনি আটকে গেছেন কথাগুলো পরিচিত শোনাচ্ছে সৌভাগ্যবশত সব থেকে নিজেকে মুক্ত করার উপায় আছে আজ আসুন আপনার মনকে মুক্ত করি যাতে আপনি আরও স্পষ্টতা অর্জন করতে পারেন এবং অলসতাকে হারানোর জন্য যথেষ্ট গতি তৈরি করতে পারেন এটি করার জন্য আমি আপনাকে নিচের দুটি অনুশীলনের মধ্যে একটি সম্পন্ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অনুশীলন এক প্রধান কাজটি শেষ করুন প্রধান একটি কাজ বেছে নিন बस किद गड़ीमसि कर प्रधान क्या बोलते अनेक समय एम नयज अर्थ हल एक क्या जापन्न करते हिमशिम खाचन इटी अपनार्टमेंट परिष्कार कर मत सहज किचू होते टी एक बड़ क्य होते कर्मक्षेत्रे एक गुरुत्वपूर्ण प्रकल्प शेष करा तर आज ही क्जटी शुरू कर एवं सम्पूर्ण शेष ना हवा पर्त क्जूँ आपनर जदि आओ समय प्रयोन है तब यही सप्ताह क्या करार कमिटमेंट कर मूल क्जटी स्थगित कर रेखे शेष करार साथेसाथे आपनी अनुप्रेरणार जोर पा समवत य चालीय जो तई है आो काज शुरू करार्धमे गति बजाय रख অনুশীলন দুই আপনার মনকে মুক্ত করুন আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে আপনার সকল অসম্পূর্ণ কাজের তালিকা করুন আপনি জানা যে কাজগুলো আপনার সম্পূর্ণ করা উচিত কিন্তু করেননি সেগুলো লিখে রাখুন এটি একটি ইমেলের উত্তর দেওয়া আপনার ট্যাক্স পরিশোধ করা একটি সাক্ষাৎ করা বা আপনার বাড়ি পরিষ্কার করা হতে পারে পরবর্তীতে যতটা পারা যায় এই কাজগুলোর মাঝে বেশিরভাগ শেষ করার জন্য সময় ঠিক করুন কতগুলো কাজ আপনি শেষ করতে পারেন দেখুন এই অনুশীলনগুলো আপনাকে শক্তি বিমুক্ত করতে এবং আটকে থাকার অনুভূতি দূর করতে সাহায্য করবে ফলস্বরূপ আপনি আরও বেশি কাজ সম্পন্ন করতে অনুপ্রাণিত বোধ করবেন আজ আপনাকে যা করতে হবে তা হলো এই দুটি ব্যায়ামের অন্তত একটি শেষ করা এখনো শুনেই যাচ্ছেন কিসের জন্য অপেক্ষা করছেন छोलन शुरू कर दिन क्षेत्र शेष कर आलसेम कारण सम्पर्स्तारित आलोचना करेप आप सब चेधान क्या आलसमी करवाचन करेष ना हवा अब्दि सेटर मोकबिला करें शेषकलधर क्ज लिखे रखर एर मध्य जतगुल पारा जाए शेष कर दिन दई आलशिमिर कारण शन कर लेखक जे आर टलकिन शेष करते बेश समय बे समय लगे ये क्षू है निजे अलसतार निर्दिष्ट कारण जानि ना जान चिंता करबा विषय आज आलोचना करते जा प्रकृतपक्षे আমরা বিভিন্ন কারণে বিলম্ব করি যা প্রায়ই পূর্বে উল্লেখ করা সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত সংক্ষেপে বলতে গেলে আমরা এমন কোনো কাজের পেছনে শক্তি অপচয় করতে অনিহা প্রকাশ করি যা আমাদের টিকে থাকা বা আমাদের ইগোটিকে থাকার ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ নিচে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যা আমাদের আলসেমের দিকে ঠেলে দিতে পারে স্পষ্টতার অভাব ক্ল্যারিটির অভাব আমাদের কি করতে হবে কিভাবে করতে হবে বা কাজটা কেন জরুরি সেই সম্পর্কে নিশ্চিত না হওয়ায় আমরা সেই কাজটি স্থগিত রাখি সচেতনতার অভাব অলসতা কি এবং এটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আমরা নিজেরাই আমাদের ভালো লাগার অনেক জিনিস থামিয়ে দিই দুর্বল মনোযোগ টাকা অনেক বেশি উত্তেজিত থাকার কারণে চ্যালেঞ্জিং অপ্রীতিকর বা বিরক্তিকর বলে মনে করি এবং কাজসমূহে আমরা মনোযোগ দিতে পারি না ভয় নিজের সক্ষমতা নেই এই ভেবে বা লোকেরা আমাদের সম্পর্কে কি ভাববে সেটা নিয়ে ভয় পেয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে এমন ভবিষ্যতের জন্য স্থগিত করে দিই যে ভবিষ্যৎ আর কখনোই আসে না গরজের অভাব জরুরি কোনো অনুভব না থাকায় আমরা সবসময় क्या आगाम सप्ताहे पर मसे करतेजे बुझिए दी फलप्रसू रुटि अभाव सब जरूरी क्यागलते निजे मग्न करार्ज को भलो दैनिक रुटी ना थकाय अप्रासंगिक जिनगुलर सै जड़िए पड़े विभ्रांत हो पड़ी जेम इमेल सोशल मीडिया यूट्यूब एवं आनेकू अप्रयोजन बाधा বাধাহীন পরিবেশ তৈরি করতে না পেরে আমরা আমাদের সবথেকে জরুরি কাজসমূহ মোকাবিলা করতে হিমশিম খায়। মানসিক চাপ অনেক বেশি কাজ বাকি থাকার ফলে আমরা বিহল হয়ে পড়ি আপনার অবস্থান কোথায় আপনি কেন অলসতা করেন তা জানেন আপনার কি স্পষ্টতার অভাব আছে আপনি কি খুব ভালো কাজ না করার ভয় পান আপনার পরিবেশ তেমন একটা অনুকূল নয় এটা কি সহ্য করার ক্ষমতা সৃষ্টি করে আজ আমি আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি আপনার সকল অলসতার কারণগুলো তুলে ধরতে এবং এর জন্য আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিচের অনুশীলনগুলো শেষ করুন অ্যাকশন স্টেপ নাম্বার ওয়ান আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে প্রতিটি উক্তির জন্য এক থেকে 10, এক হলো মিথ্যা 10 হচ্ছে সত্য এর মধ্যে নিজেকে পরিমাপ করুন কি করতে হবে বা কিভাবে করতে হবে সেই সম্পর্কে আমার স্পষ্টতার অভাব রয়েছে আমি উৎসাহের জন্য অপেক্ষা করি আমি বিভ্রান্ত কঠিন কাজ শেষ করতে অপরা। আমি ভয়ে আছি যে কাজটা ভালো মতো করতে পারব না আমার কোনো পরিষ্কার সময়সীমা বা জরুরি অনুভূতি নেই কাজ শুরু করতে সাহায্য করার জন্য আমার কোনো দৈনন্দিন রুটিন নেই আমার পরিবেশ অনুৎপাদনশীল বা বিষাক্ত আচরণকে উৎসাহিত করে আমার অনেক কিছু করার আছে কিন্তু আটকে পড়া অনুভূত হচ্ছে নাম্বার টু আপনার কর্ম নির্দেশিকা ব্যবহার করে অলসতা করার সকল কারণের ওপর আলোকপাত করুন যে তিনটি কাজে আপনি গত মাসে বা গত বছরে গড়িমুষি করেছেন তা লিখে ফেলুন এখন যেসব কারণে আপনি অলসতা করেছেন বলে মনে করেন তার সবগুলো লিখে ফেলুন नीजेर भालो भावे आपनी तो तो की होते पारे जे सत् हन क्या भलो भाव करतेप्त उत्साहित छेंट कारण कारणटी होते जानतना शुरू करटान आलसेमी बंद करते अथवा कमपक्षे आलसेम प्रवणता कमाते आनी जाते सबकिछुर कथा भाव दिन तीन আলসেমি বিষয়ে আপনার বোঝাপড়া গভীর করুন এই রকম নয় যে জিনিসগুলো কঠিন তাই আমরা সাহস করি না আসলে আমরা সাহস করি না বলেই সেগুলো কঠিন এটি বলেছেন রোমন দার্শনিক সেনেকো যদিও আমাদের অলসতার প্রবণতা শক্তিশালী হতে পারে তবে এটি কোনো অদম্য সমস্যা নয় আমরা গড়িমসি কাটিয়ে উঠতে অনেক কিছু করতে পারি বা অন্তত আরও কার্যকরভাবে মোকাবেলা করতে পারে। শুরুটা হবে উৎসাহ কিভাবে কাজ করে তা বোঝার মাধ্যমে এবং অলসতার ব্যাপারে আমাদের ধারণা বদলানোর মাধ্যমে অনুপ্রেরণা কিভাবে কাজ করে বিলম্ব কাটিয়ে উঠতে আপনাকে অবশ্যই বুঝতে হবে অনুপ্রেরণা কিভাবে কাজ করে আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে সহায়তার জন্য আমাদের আরও উৎসাহের প্রয়োজন যদিও এটি অবশ্যই সাহায্য করে তবু শতভাগ সময় উৎসাহ ধরে রাখা একটা অসম্ভব কাজ কিছুদিন কাজ করার ব্যাপারে খুব উৎসাহ থাকবে আবার অন্যদিন শুধু এই কাজটা ছাড়া বাকি সব কিছু করতে মন চাইবে সুতরাং আসল ব্যাপার যা বুঝতে হবে তা হল কাজের জন্য উৎসাহের অপেক্ষা না করে বরং কাজ করার মাধ্যমে উৎসাহের জন্ম দেওয়া অন্যথায় বলতে গেলে কোনো কিছু শুরু করার মাধ্যমেই আসলে অনুপ্রেরণা তৈরি হয় আপনি সম্ভবত সেই অভিজ্ঞতা আগেই অর্জন করেছেন একটি টাস্কের ওপর কাজ করার জন্য সংগ্রাম করার পরে আপনি অবশেষে শুরু করতে সফল হয়েছে। কয়েক মিনিটের মধ্যে আপনি আরও উৎসাহ অনুভব করতে শুরু করেছেন এবং আপনার পরিকল্পনা বা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় ধরে কাজ করছেন এখান থেকে দেখা যাচ্ছে যে প্রায় কাজই উৎসাহ তৈরি করে এর উল্টোটা হয় না বিখ্যাত লেখক স্টিফেন কিং অনুপ্রেরণা আসার জন্য অপেক্ষা করেন না প্রতিদিন সকালে তিনি তার ডেস্কে বসেন ও লেখেন এবং যখন তিনি লেখা শুরু করেন তখন অনুপ্রেরণা আসে অন্য ভাষায় বলতে গেলে তার জাদু কখন প্রকাশ হবে তার জন্য তিনি বসে থাকেন না তিনি এর উপস্থিতি দাবি করেন আসল কথা হলো কিছু করার জন্য আপনার অনুপ্রাণিত হবার কোনো দরকার নেই একে আবেগজনিত কারণ নামক ভাবনার একটি ভুল পদ্ধতি বলা হয় এই ধারণা অনুসারে যেহেতু আমাদের এক ধরনের অনুভূতি হচ্ছে তাই সেটা সত্য আপনি উৎসাহ পাচ্ছেন না তাই মানতেই হবে যে আপনি আজ আপনার কাজটি শেষ করতে পারবেন না আপনি ভয় পাচ্ছেন তাই মানতেই হবে যে আপনার পক্ষে কোনোভাবেই মানুষটাকে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া সম্ভব না আপনি ক্লান্ত অনুভব করছেন তাই আপনার পক্ষে আজ আপনার বিকল্প আয়ের কাজটি করা সম্ভব নয় এই ধরনের ভাবনার ফলস্বরূপ শেষ পর্যন্ত আপনি আলসেমি করা শুরু করেন যেমনটি আমি আমার মাস্টরীয় টাইম বইতে লিখেছি লোকেরা যাকে শৃঙ্খলিত হওয়া বলে তাকে অন্যভাবে বলা যেতে পারে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো যেখানে সবচেয়ে জরুরি কাজটি করতে অতটা অনুপ্রেরণার মুখ চেয়ে বসে থাকার দরকার নেই অথবা লেখক এবং শিল্পী আলবার্ট হাবর যেমনটি লিখেছেন আইন শৃঙ্খলা হলো আপনার যখন যেটা দরকার সেটা করা আপনার মন চাক আর না চাক আপনার খবর কি আপনি কত ঘন ঘন আবেগজনিত কারণের শিকার হন ভুল মডেল থেকে মুক্তি পাওয়া আলসেমি সম্পর্কে বোঝার আরেকটি কথা হল কিছু মানসিক ধারণা ব্যাপারটাকে আরও খারাপ করে ফেলে এই কারণেই এই নেতিবাচক মানসিক মডেলগুলো কি তা বোঝা এবং সেগুলোকে আরও শক্তিশালী কিছু দিয়ে প্রতিস্থাপন করা জরুরি চলুন সেই বিষয়গুলোর মধ্যে থেকে দুটি বিষয় একটু দৃষ্টিপাত করা যায় নাম্বার ওয়ান বর্তমান এবং ভবিষ্যতের আপনি অরসতার দিকে নিয়ে যায় এমন একটি মানসিক ধারণা হলো। ভবিষ্যতের আমি একটি বাস্তব সত্য যেটা কোথাও না কোথাও বিরাজ করে তাহলে এখন এটা সমস্যা কেন কারণ আমরা নিজেদেরকে মিথ্যা বলছি আর ভাবছি যে আমাদের এই ভবিষ্যতের সত্ত্বাটি আমাদের কাজটি আগামীকাল পরের সপ্তাহে বা তার পরের বছর করে দেবে ব্যাপারটা আরো খারাপ হয়ে যায় যখন আমরা নিজেদের ভবিষ্যৎ সত্তাকে সম্পূর্ণ একটি অবাস্তবভাবে ধারণা করে নিই আমাদের ভবিষ্যৎ সত্তাকে আমরা বর্তমানের চেয়ে আরও ভালো আরও শক্তিশালী এবং আরও জ্ঞানী হিসেবে দেখি কিন্তু এটা অযৌক্তিক আমাদের ভবিষ্যৎ সত্ত্বা আমাদের বর্তমানে যা কিছু করি তার ফলাফলের চেয়ে এক বিন্দিও বেশি নয় যদি আমরা আরও ভালো এবং প্রভাবশালী হওয়ার ওপর কাজ না করি তাহলে বিশ্বাস করার কোনো কারণ নেই যে আমাদের ভবিষ্যৎ সত্ত্বাটি আমাদের কল্পনায় সাজানো এত সব দারুণ গুণাবরী অর্জন করে ফেলবে অলসতাকে জয় করার সারমর্ম হল এই ব্যাপারটি বুঝতে পারা যে আমাদের এমন কোনো ভবিষ্যৎ সত্ত্বা নেই जर ओपर आपनी बर्तमान क्या बोझा चपिए दीते आगाम भविष्य सत्ताटी बर्तमान सत्वए रूप ने ठीक आज के मत ही एक ही जिनमखीन नम्बर टू टीके था बनम समृद्धि हम आगे ही देखे आपनर मन आपनर टीके था निश्चित करार्ज डिजाइन करनतर डिजाइन कर অনেক মানুষ তাদের পুরাতন ব্রেনকে নিজের কাজের ওপর খবরদারি করার অনুমতি দেয় তারা মেনে নেয় যে যদি তাদের কোনো কিছু করতে মন না চায় তাহলে সেটা করা উচিত নয় এই ধরনের লোকেরা খুবই কম টিকে থাকে তারা তাদের উভয়ের মোকাবেলা এড়িয়ে যায় এবং তাদের লক্ষ্য অর্জনে একটু অতিরিক্ত চেষ্টা করতে ব্যর্থ হয় যদি নিজের উন্নতি করতে চান তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার ব্রেন বহু দিক থেকে অনগ্রসর আপনার প্রত্যাখ্যানের ভয় অনুপ্রেরণার অভাব এবং আপনার পুরনো মস্তিষ্ক যেভাবে কাজ করে তার থেকে সৃষ্টি হওয়া অন্যান্য সমস্যাগুলো আপনাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে ব্যবসায়িক দার্শনিক জিম রোহন বলেছেন মানুষ হিসেবে আপনাকে পছন্দের মর্যাদা দেওয়া হয়েছে অন্যান্য জীবন্ত প্রাণীরা তাদের প্রেরণার উপর নির্ভর করে আপনার কাছে আপনার মৌলিক সহজাত প্রেরণা এবং নেতিবাচক অনুভূতিগুলোকে উপেক্ষা করার ক্ষমতা রয়েছে যাতে উন্নতি আরও বেশি হয় একভাবে বলা যায় বিলম্ব হল সর্বদা বর্তমান উত্তেজনা যা আমরা আমাদের পশুর ন্যায় প্রেরণা এবং উচ্চ উদ্দেশ্যের মধ্যে অনুভব করি এটা মানুষ হওয়ার মূল্য যে কোনো সময় বেঁচে থাকার বা সমৃদ্ধশালী হওয়ার সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারেন সিদ্ধান্ত কেবল আপনার অ্যাকশন স্টেপ নাম্বার ওয়ান আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিজেকে এক থেকে দশ এক হচ্ছে কম এবং দশ হচ্ছে বেশি এই পরিমাপ করুন নিম্নলিখিত উপাদানগুলোর উপর নির্ভর করে আমি জানি কেন আমি বিলম্ব করি আমি বুঝতে পারি অনুপ্রেরণা ঠিক কিভাবে কাজ করে আমি বুঝতে পারি যে বিলম্বিতা ত্রুটিপূর্ণ চিন্তা থেকে আসে নাম্বার টু আপনি আজ যা শিখেছেন তার উপর ভিত্তি করে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বা জানেন আপনার করা উচিত এমন জিনিসগুলোতে বিলম্ব এড়াতে আজকে যে দুটি নির্দিষ্ট জিনিস বাস্তবায়ন করবেন তা লিখুন নাম্বার 3 যদি আপনি বিলম্ব করতে থাকেন তবে দীর্ঘমেয়াদী পরিণতি কি হবে তা লিখুন সব থেকে বাজে অবস্থার কথা কল্পনা করুন স্বপ্ন কি অসমাপ্ত থেকে যাবে লক্ষ্য অর্জন করতে আপনি কি বিফল হবেন আপনার স্বাস্থ্যের কি হবে আপনার জীবনে বিলম্বের প্রকৃত মূল্য বিস্তারিতভাবে কল্পনা করুন এটিকে কষ্টদায়ক করে তুলুন দিন চার স্পষ্টতা অর্জন করুন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কেন বলেছিলেন যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারাহুড়ো করে প্রায় একটি সহজ কারণ রয়েছে যার কারণে আমরা বিলম্ব করি स्पष्टतार अभाव आज आलोचना करते जा क्यों स्पष्टार अभावर उत्पादनशीलतार्तिकर एवं बसि लाभ अर्जुन साधारणत नीचे कारणगुललम्बित हन आपनारामने काजटी सम्पूर्ण कर कारण नहीं क्यों अपनी ठीक जाना शेष फलाफल कैमन हवा उचित कि আপনি জানেন না কিভাবে টাস্কের কাছাকাছি যেতে হয় কিভাবে নাম্বার ওয়ান আপনার কাছে কোনো কারণ নেই আপনার সামনের কাজটি সম্পূর্ণ করার কেন কল্পনা করুন যদি আমি আপনাকে আপনার শখের কাজের সাথে সময় অতিবাহিত করতে বলি আপনি কি বিলম্ব করবেন না অবশ্যই না প্রায় আমরা কোনো কাজ করতে বিলম্ব করি যখন আমরা জানি না কেন কাজটি করা উচিত যদি আমাদের কাছে কাজটি করার জন্য একটি পরিষ্কার এবং পর্যাপ্ত কারণ থাকে তবে আমরা তা অবশ্যই করবো অতএব যখনই আপনি আলসেমি অনুভব করবেন নিজেকে জিজ্ঞাসা করুন কেন এই কাজটি গুরুত্বপূর্ণ কেন এটা গুরুত্বপূর্ণ মাঝে মাঝে উত্তর পরিষ্কার হবে মাঝে মাঝে এটা হবে না তখন উপলব্ধি করা উচিত যে সেই প্রকল্পে কাজ করা উচিত নয় বা ওই কাজ নিজে না করে প্রতিনিধি নিয়োগ করা উচিত যদি আপনি একটি মনের মতো উত্তর খুঁজে না পান নিজের কাজগুলো চেষ্টা করুন এটি করার নির্দিষ্ট কারণসমূহ বের করুন কারণকে শক্তিশালী করুন আপনার উত্তর লিখে রাখতে পারেন সাহায্যের জন্য আপনি যদি কাজটি সম্পূর্ণ না করেন তবে দীর্ঘমেয়াদে কি ঘটবে তা নিজেকে জিজ্ঞাসা করুন নেতিবাচক পরিণতি কী একবার কাজটি সম্পন্ন করার পর নিজের সম্পর্কে কতটা ভালো অনুভব করবেন তা চিন্তা করুন जतटा भय कर सम्भवतः चे काज सम्पन्न कराक सहज है ये निजे मने मन क्या शुरू कर दिन नम्बर टू आपनी ठीक जाना शेष फलाफलटी केमन हवा उचित आपनी विलम्बित हो पड़े जख आपनी निश्चित नाजे चूड़ान पन्न्य केमन हवा उचित जदि निजेके पर खुजे पान तब निश्चित करा সর্বশেষ আউটপুট কি হওয়া উচিত তার চিত্র মনে আকার চেষ্টা করুন আপনার কাজটি স্পষ্ট করতে সাহায্য করার জন্য নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ঠিক করে জানি আমি কি অর্জন করার চেষ্টা করছি আমি কি শেষ ফলাফলের চিত্র আঁকতে পারছি যদি না হয় নিচের বিষয়গুলো চেষ্টা করুন কাগজের প্রতিটি পাতা নিন এবং আপনি যা অর্জন করার চেষ্টা করছেন ঠিক সেটাই লিখুন একটি নির্দিষ্ট পরিমাপযোগ্য লক্ষ্য নিয়ে আসার চেষ্টা করুন সুপারভাইজারদেরকে আপনার নিজের সম্পর্কে আরও বিশদভাবে জানতে বলুন এবং তারা আপনার কাজ থেকে কি কি আশা করে তা স্পষ্ট করে বলতে বলুন কি করা উচিত সেই সম্পর্কে আপনার যত স্পষ্টতা থাকবে তত সহজ হবে শুরুতেই নাম্বার থ্রি আপনি জানেন না কিভাবে কাজটি করতে হয় আপনি কি এই রকম কাজ আগে শেষ করেছেন যদি তা না হয় সম্ভবত এটি মোকাবিলা করার উপায় সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব রয়েছে যদি তাই হয় কাজটি সম্পূর্ণ করার কার্যকর উপায় শনাক্ত করতে সবচেয়ে বেশি সময় ব্যয় করুন অন্যভাবে বলতে গেলে আপনি শুধুমাত্র প্রতিরোধের অভিজ্ঞতায় পাবেন না বরং প্রচুর সময় এবং শক্তি নষ্ট করা থেকে বেঁচে যাবেন আপনি যখন এই পরিস্থিতিতে থাকবেন নিম্নলিখিত কাজগুলো করার চেষ্টা করুন কাজটি অর্জন করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে লিখে ফেলুন এমন কাউকে জিজ্ঞাসা করুন যিনি এর আগেই এই রকম কাজ করেছেন তিনি সব থেকে ভালো পদ্ধতির সন্ধান দিতে সাহায্য করবে কিভাবে যতটা সম্ভব কার্যকরভাবে টাস্কের কাছে যেতে হবে তার ইঙ্গিতগুলোর জন্য অনলাইনে তদারকি করুন আপনি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন শুধু অলস হওয়ার কারণে আপনি বিলম্ব করেন না বরং আপনার স্পষ্টতার ঘাটতিও রয়েছে পরিশেষে যখনই আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য নিজেকে বিলম্বিত অলসতা অনুভব করবেন তখন নিশ্চিত করুন কি কেন এবং কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর আপনার জানা আছে অ্যাকশন স্টেপ আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিচের অনুশীলন সমূহ সম্পন্ন করুন প্রথম দিনে উল্লেখ করা তিনটি উদাহরণের মধ্যে एक निवाचन करम्ब कई सम्पर्केत उपलब्धि व्यवहार कर नीचे प्रश्नगुल उत्तर दिन ठीक क्यों हमारे ट प्रकल्प सम्पूर्ण करते क्यों इरकार क्या ये आो गुरुतपूर्ण ए जरूरी करते सठिक भाव शेष फलाफल देखते कम जदिना है बर करार्ज्जी को निर्दिष्ट उद्योग नेब আমি কি টাস্কের কাছে যাওয়ার সর্বোত্তম উপায় জানি যদি তা না হয় তাহলে এটা বের করার জন্য আমি কি কোনো উদ্যোগ নিতে পারি যখনই স্পষ্টতার অভাব কেন কি বা কিভাবে অনুভব করবেন তখনই সমাধানের জন্য উদ্যোগ নিন দিন পাঁচ ডে ফাইভ লেজার তীক্ষ্ণ মনোযোগ বিকশিত করুন মোটিভেশন স্পিকার জিগজিগলের বলেছিলেন সময়ের অভাব নয় পথ প্রদর্শনের অভাব এটাই হল সমস্যা আমাদের প্রত্যেকের দিন চব্বিশ ঘণ্টারই হয় আপনি কি এক বিভ্রান্তি থেকে আরেক বিভ্রান্তিতে ঝাঁপিয়ে পড়েন কিছু কারণে সব সময় অন্য কফি নেওয়ার অন্য ভিডিও দেখার বা আপনার অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত উঁকি দেওয়ার প্রয়োজন বলে মনে হয় তাই না क्योंकि जख गुरुत्वपूर्ण क्या करार समय तक आपनी क्यों एत बाधार मुखोमुखी हन यश्र उत्तरगुलर मध्य एक हल आपनी अतरिक्त उत्तेजन अवस्थान करनी जत बस क्यागुलो पाली जाभ्रांत करबें निजे तीभ्रांत कर प्रयोजन अनुभव करबें समस्या हल जब आपनी अतरिक्त उद्दीपित हन তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মোকাবিলা করা কঠিন হয়ে যায় যদি সেটি অসম্ভব না হয় আপনার মন নিজেকে শান্ত করতে এবং কোনো চ্যালেঞ্জিং কাজে মনোনিবেশ করার জন্য প্রস্তুত নয় আপনার পক্ষে চ্যালেঞ্জিং অপ্রীতিকর এবং অথবা বিরক্তিকর কাজগুলো করা সহজ করতে আপনাকে প্রথমে আপনার উদ্দীপনার মাত্রা কমাতে হবে এটি করার একটি কার্যকরী উপায় হল যতটা সম্ভব বিভ্রান্তি দূর করা এবং কোনো উদ্দীপক কর্মকাণ্ডে জড়িত হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কাজ করা এখানে অত্যন্ত উদ্দীপক কর্মকাণ্ডের কিছু উদাহরণ রয়েছে পরিসংখ্যান চেক করা আপনার ইমেইল পড়া আপনার ফোনের দিকে তাকানো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়া ভিডিও গেম খেলা ইউটিউবে ভিডিও দেখা এবং আরও অনেক কিছু ইন্টারনেট সম্ভবত বিভ্রান্তির সবচেয়ে বড় উৎস অতএব একটি ভালো বুদ্ধি হলো সকালে ইন্টারনেট ব্যবহার করা এড়িয়ে চলা এবং ওয়াইফাই বন্ধ করে কাজ করা সংক্ষেপে বলতে গেলে বিলম্ব কাটিয়ে ওঠার সব থেকে ভালো উপায় সমূহের মধ্যে একটি হল সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি প্রথমে করা বিভ্রান্তি এড়িয়ে যাওয়া উদাহরণস্বরূপ যখন আমি সকালে প্রথম লিখতে বসি তখন মনোযোগ দেওয়া তুলনামূলকভাবে সহজ বলে অনুভব করি অপরদিকে আমি যদি আমার ইমেল চেক করতে ইউটিউবে যেতে বা আপনার ফেসবুক নিউজফিড স্ক্রল করতে শুরু করি তাহলে আমি হয়তো সারাদিন লিখতে পারবো না অতিরিক্ত উদ্দীপিত হওয়ার কারণে আমি আমার লেখায় মনোযোগ দিতে পারবো না এখন মনে রাখবেন যে আপনি যখন অতিরিক্ত উদ্দীপিত হবেন তখন আপনার মন আপনাকে কাজ শুরু করতে বা ফিরে যেতে বাধা দেওয়ার জন্য আপনার ওপর সকল ধরনের কৌশল অবলম্বন করবে এই কৌশলগুলোর মধ্যে কয়েকটি হল ট্রিক নাম্বার ওয়ান কাজে ফিরে যাওয়া সহজ আপনার মন আপনাকে বলবে যে আপনি যখনই চান কাজে ফিরে যেতে পারেন কিন্তু বাস্তবে আপনি এটি করা প্রায় অসম্ভব বলেই অনুভব করবেন ট্রিক নাম্বার টু কাজটা পরে করা যাবে আপনার মন মিথ্যে বলবে আপনাকে বলবে যখনই ইচ্ছা এটা পরে করা যাবে বা হয়তো এটি আগামীকালের জন্য রেখে দেওয়া যেতে পারে কিন্তু আগামীকাল করার জন্য অন্যান্য কাজ থাকবে এবং চক্রটি চক্রক্রমিকভাবে চলতে থাকবে ট্রিক নম্বর থ্রি উত্তেজনা আর পূর্ণতা হিসেবে একই জিনিস মন আপনাকে বোঝাবে যে আপনার উদ্দীপনা প্রয়োজন কিন্তু উদ্দীপনা আপনাকে কখনোই পরিপূর্ণতার কোনো স্থায়ী অনুভূতি দেবে না এই সিরিজের প্রথম বইতে অর্থাৎ অডিফিলে এর আগেও আপনার ডোপামিন ডক্সে শুনেছেন আমি বিশদভাবেই ব্যাখ্যা করেছি भावे निजेर थे, थे की भीजे उद्दीपनार मात्रा कमी आनते हैं जैसे आपनी आपनर सब चे गुतपूर्ण क्यागलते मन दी पर एवं अपन लक्ष्य पोछते पर अतरिक्त उद्दीपना अपनार्जन एक समस्या हैीक्षा करार्ज्परामर्श देव एक्शन स्टेप आज आपनर कर्मनिर्देशिका व्यवहार कर नीचे अनुशीलनगुल शेष कर दिन समय उद्दीपनार मात्रा कमाते विशेष भावे कि अंत तीन धारणा नहीं आसन विभ्रांति उद्दीपना कमाते सब गुरुतवपूर्ण क्या क्या सहज करते आनी आज की दिन छय डे सिक्स आपनर भये मुक्ति दिन विख्यात औपन्या जानट डेलि सप्तर বিলম্বিত হওয়ার প্রধান কারণ সমূহের মধ্যে একটি হয়তো কিছু অন্তর্নিহিত ভয় কাজটি হয়তো পারদর্শিতার সহিত করতে পারবে না এই বলে ভয় পেতে পারেন ভয় পেতে পারেন এই কারণে যে আপনি কে এবং আপনি যা করেন তা যথেষ্ট কিনা এটি একটি সাধারণ ভয় যা আমাদের বেশিরভাগ মানুষজন যদি সব না হয় তা নিয়ে ভোগ করে যথেষ্ট পারদর্শী না হওয়ার ভয় অনেক লোককে তাদের সম্ভাবনার চেয়ে অনেক নিচে কাজ করতে পরিচালিত করেছে তাদের উপহারগুলো বিশ্বের সাথে ভাগ করেনি বা তাদের স্বপ্ন অনুসরণ করে না যখন যথেষ্ট ভালো না হওয়ার ভয়ের কথা আসে আমি নিম্নলিখিত উদ্ধৃতিগুলো উদ্ধৃত করতে পছন্দ করি যেহেতু আমি বিশ্বাস করি যে তারা চোখ খুলেছে অভিনেতা জরি ফস্টের বলেছিলেন যখন আমি অস্কার জিতেছিলাম আমি ভেবেছিলাম এটা একটা অপ্রত্যাশিত সাফল্য আমি ভেবেছিলাম সবাই তা বুঝে যাবে এবং তারা আমার বাড়িতে আসবে এবং তারা এটা ফিরিয়ে নেবে বলবে মাপ করবেন আমরা এটা অন্য কাউকে দিতে চেয়েছিলাম সেটা মেরিল স্ট্রিপের কাছে যাচ্ছিল আপনি মনে করেন কেউ আমাকে আবার কেন সিনেমায় দেখতে চাইবে এবং কিভাবে অভিনয় করতে হয় তা আমি জানি না তাহলে আমি কেন এটা করছি আসল কথা হলো। এমনকি সব থেকে সফল ব্যক্তিরাও যথেষ্ট পারদর্শী না হওয়ার অনুভূতি অনুভব করতে পারেন প্রকৃতপক্ষে অনেক সাফল্য অর্জনকারীদের জন্য আমি সন্দেহ করি যে এই ভয়টি তাদের উন্নতি করতে এবং আরও বড় কৃতিত্ব অর্জন করতে চালিত করে এখন সাফল্য অর্জনকারী এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে পার্থক্য হল যে সাফল্য অর্জনকারীরা নিজেদের উন্নতির জন্য তাদের অক্ষমতার অনুভূতি ব্যবহার করে তারা তাদের ভয়ের মুখোমুখি হয় এবং ভয়কে জয় করে আপনার অবস্থান কোথায় আপনি কি কিছু ভয় পান জানেন যে আপনার কাজ করা উচিত তাহলে আপনি কেন কাজ করছেন না আপনি যদি যথেষ্ট ভালো কাজ না করার ভয় পান তাহলে বুঝতে হবে আপনার জীবনে কেবল দুটি অপশন রয়েছে এক আপনি অপ্রতুলতার অনুভূতি অনুভব করুন এবং সেগুলোকে নিজের জীবন নিয়ন্ত্রণ করার অনুমতি দিন অথবা নম্বর টু अप्राप्तर अनुभूति अनुभव करुभूति थका सत्व क्ज करते थकूँ आपनर भविष्य कमन तरक्की बड़ अंश अपन बेच नवा पचंद निर्धारण कर दे जो गड़िमसि करें तबीजे बार बार छोट करते थकबें जार ऊपर समय साथतार अनुभूति खराब होते विपरीत भावे आपनी जदि य सत्यटी ग्रहण करें যে আপনি আপনার বাকি জীবনের জন্য কিছুটা অপ্রতুলতা বোধ করতে পারেন এবং এর পরেও কার্যকর পদক্ষেপ নিতে থাকেন তাহলে নিজের অনেক লক্ষ্য অর্জন করতে পারবেন হাস্যকরভাবে আপনি এটি করার সাথে সাথে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অপ্রতুলতার অনুভূতি কমে যেতে পারে সুতরাং আপনি কোন অপশনটি বেছে নেবেন সৌভাগ্যবশত এমন বেশ কিছু জিনিস রয়েছে যার মাধ্যমে অপ্রতুলতার অনুভূতি দূর করা যায় আসুন সেই সব কিছু পর্যালোচনা করি আপনার অনুভূতি গ্রহণ করুন প্রথম উদ্যোগটি হল অনুভব করুন যে আপনি একা নন যেমনটি আমরা আগে উল্লেখ করেছি এই গ্রহের সবচেয়ে সফল কিছু মানুষ প্রত্যেকের মতো মনে হয় তারা তাদের পুরো কর্মজীবন ভয়ের মধ্যে কাটায় এই ভয় যে বুঝে যাবে যে তারা প্রতারক अपनी सरकम अनुभव करेंदी तुभिगुल एट परन कर प्रथम पदक्षेपूर आपनी कि कप्रतुलतार भय एक भलो जिन होते निजे समालोचना करते निजे के प्रतिहत करते बस समय अतिबाहित करीब प्रथम स्थान नाचक आवेगर मुखोमुखी हार्थक কারণটি প্রায় এড়িয়ে যায় যদি এই ধরনের ভয় আপনাকে সাহায্য করতে পারে তাহলে কেমন হবে আবেগের একটি মূল ভূমিকা হলো আমাদের নির্দেশনা দেওয়া আবেগ আমাদের জানিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি কিনা তারা আমাদের গভীরতম প্রকৃতি প্রকাশ করে এবং আমাদের জীবনকে উৎসাহিত করে উন্নত করে পরিবর্তন করতে আপনি যদি যথেষ্ট পারদর্শী না হওয়ার বা যথেষ্ট ভালো কাজ করতে না পারার ভয় পান তাহলে এর মানে সম্ভবত আপনার নিজের জন্য উচ্চ মান রয়েছে আপনি জানেন যে আপনি আরও ভালো করতে পারেন এবং আপনি সঠিক আপনি যখন আপনার যোগ্যতা বাড়াবেন এবং বিকাশ করবেন আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এইখানে একটা বিষয় উল্লেখ করার মতো আর সেটা হল আপনার সম্ভাব্যতা শনাক্ত করার জন্য আপনি নিজেকে বেশ মূল্যায়িত করেন আপনার চারপাশের বিশ্বে আপনার কাজের প্রভাব সম্পর্কে আপনি আন্তরিকভাবে যত্নশীল এবং এটি একটি বিস্ময়কর জিনিস এছাড়াও আপনি যথেষ্ট নম্র হয়ে স্বীকার করেছেন যা আপনার বৃদ্ধির জন্য অনেক জায়গা আছে এবং আপনার এখনো অনেক কিছু শেখার আছে অতএব আপনি কেন আপনার ভয়কে পুনরায় বিবেচিত করবেন না ভয় দিয়ে জয় করা সম্ভব এইভাবে বিবেচনা কেন করেন না একটি বিষয় আপনি নিজের জন্য সব থেকে ভালো চান এবং একটি হাতিয়ার বেড়ে উঠতে এবং ভবিষ্যতে আরও ভালো ব্যক্তি হয়ে উঠতে পারেন আত্মসহানুভূতির অনুশীলন করুন অন্য মানুষের মতো আপনি সব সময় নিজের কাছে যা আছে তা দিয়ে যথাসাধ্য চেষ্টা করুন যদি আরও ভালো জানেন তাহলে আপনি অন্য উপায় কাজ করবেন যখনই আপনি অপ্রতুলতার অনুভূতিগুলো লক্ষ্য করবেন সেগুলো স্বীকার করে নিন তারপর যথেষ্ট ভালো আছেন তা নিজেকে মনে করিয়ে দিন নিজেকে প্রতিহত অনুভব করলে জীবনে কখনোই ভালো কিছু করতে পারবেন না কিন্তু নিজেকে সব সময় এক সাধারণ মানব হিসেবে বিবেচনা করলে তা আপনাকে প্রতিনিয়ত উৎসাহিত করবে এবং মনে রাখবেন যে আপনি কেবল একজন মানুষ তা নাটকীয়ভাবে আপনার মানসিক স্থিতিস্থাপকতাকে বাড়িয়ে তুলবে এবং আপনাকে চমৎকার জিনিসগুলো অর্জন করতে সহযোগিতা করবে যা কল্পনা করেছিলেন তার থেকেও বেশি এখন আপনার আত্মসহানুভূতির কিছুটা নেতিবাচক প্রভাব থাকতে পারে যদি তাই হয় সম্ভবত এটার কারণ আপনি অনেক দিন ধরে থাকা পৌরাণিক কাহিনীর একটি বা একাধিক অংশ শুনে এসেছেন চলুন এখন তাদের মধ্যে কয়েকটি অনাবৃত করা যায়। নম্বর ওয়ান কাজসমূহ শেষ করতে निजेकहत करते अनेक लोक भय पाए जदि निजे कठोर ना तब तत्मतुष्टे परिणत हो तब यत्यों बसि होतेधर विश्वास निजे भरसा और विश्वास अभावे आनी जख आत्मसहानुभूति अनुशीलन करबें और निजे विश्वास करते शिखब तक बुझे पर आपनार अनुप्रेरणा बाढ़ আরও অনেক কিছু অর্জনের সাহস পাবেন নিজের জন্য এটি চেষ্টা করে দেখুন নম্বর টু আত্মসহানুভূতি হল স্বার্থপর কিছু লোকের জন্য আত্মসহানুভূতি স্বার্থপর বলে মনে হতে পারে তবে এটি তা নয় সত্যিকার অর্থে আপনি যদি নিজের খেয়াল রাখতে না পারেন তবে চারপাশের লোকেদের যত্ন নেওয়ার জন্য মানসিক শক্তি অবশিষ্ট থাকবে না বললেই চলে আপনি যত বেশি আত্মসহানুভূতিশীল হবেন আপনি তত ভালো অনুভব করবেন এবং আপনার আচরণ তত ভালো হবে নাম্বার থ্রি আত্মসহানুভূতি দুর্বল মানুষের জন্য পুরুষদের স্বসহানুভূতি অনুশীলন করা উচিত নয় এবং তাদের কান্নাও করা উচিত নয় তাই না এটা অর্থহীন স্বসহানুভূতি মানসিক স্থিতিস্থাপকতার চূড়ান্ত হাতিয়ার এটি নিজের মানসিক সুস্থতার জন্য নিরাপত্তার চাল আপনি যখন এটি অনুশীলন করেন तक एक नल खागड़ार मत हो जाते बाँ ने क्यों कख भेगे पड़बेंा क्यों निजे के ठीक करतेबेंट पथ चला चालीये ये कारण स्वसहानुभूति शो आपके शक्तिशाली कर दुरबल नये एटीय तथा कथित आत्मसम्मान प्रायशा निजेद मिथ्ये मुखोश परिधान करी तरह चे ब স্বসহানুভূতি হল গভীর স্বীকৃতি যা আমরা ত্রুটিপূর্ণ মানুষ কিন্তু আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি একা এই স্বীকৃতি আমাদের আরও স্বগ্রহণযোগ্য করে তোলে আমাদের মঙ্গল কামনা করে এবং বিপরীতভাবে আমাদের আরও অর্জন করতে সাহায্য করে নিজেকে আজীবন শিক্ষার্থীর সাথে তুলনা করুন আপনি ঠিক বলছেন আপনি যথেষ্ট ভালো না এখানে গুরুত্বপূর্ণ শব্দ হলো এখনও এই একটি শব্দ অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে আমার মতে সেই জন্য আপনার নিজেকে আজীবন শিক্ষার্থী ভাবা উচিত যখন আপনার পরিচয় এবং আত্মবিশ্বাস আপনার শেয়ার এবং উন্নতি করার ইচ্ছার উপর ভিত্তি করে তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে হঠাৎ আপনি নতুন জিনিস শেখার বিষয়ে আগ্রহী হয়ে উঠবেন এবং আপনি যে অগ্রগতি করছেন তার উপর ভিত্তি করে নিজেকে মূল্যায়ন করবেন আপনি নতুন দক্ষতা শেখার বা চ্যালেঞ্জিং কাজসম সম্পূর্ণ করার মাধ্যমে আনন্দ অনুভব করবেন অপর্যাপ্ত বোধ করা বন্ধ করে দেবেন কারণ আপনি বুঝতে পারবেন এমন কোনো বিন্দু নেই যেখানে আপনি শতভাগ ভালো হবেন পথের কোনো শেষ নেই এই পরিবর্তে জীবনকে একটি সুন্দর ভ্রমণের মতো উপভোগ করুন যেখানে প্রতিটি ক্ষুদ্র উন্নতি উপভোগ করতে পারেন নিজের এবং বিশ্বের সম্পর্কে আবিষ্কার করে এবং প্রতিটি নতুন অন্তর্দৃষ্টি উপভোগ করতে পারেন অতএব আমি আপনাকে নিচের লেখা ধারণাগুলো ব্যবহার করতে উৎসাহিত করছি যাতে আপনি নিজেকে যেভাবে উপলব্ধি করেন তা পুনর্বিন্যাস করতে সহায়তা করবে আমি এখনো যতটা ভালো হতে চাই ততটা ভালো না কিন্তু আমি আস্তে আস্তে উন্নতি করছি এবং প্রক্রিয়াটি উপভোগ করছি আমি নিজেকে চ্যালেঞ্জ করতে এবং কঠিন কাজগুলো সম্পন্ন করতে ভালোবাসি কারণ আমি জানি এটি আমাকে উন্নতি করতে সাহায্য করে আমি একজন শিক্ষার্থী এবং আমি নিজের সম্পর্কে ও আমার চারপাশের বিশ্ব সম্পর্কে নতুন জিনিস আবিষ্কার করে আনন্দ পাই আমি বর্তমানে যেখানে আছি সেখানে আমি পুরোপুরি ঠিক আছি এবং উন্নত হতে আরও নতুন নতুন জিনিস শিখতে চাই মনে রাখবেন আপনি একজন অপ্রতিরোধ শিক্ষার্থী আপনার ইচ্ছামতো প্রায় যে কোনো দক্ষতা শেখার ক্ষমতা আপনার আছে একমাত্র জিনিস যা আপনাকে বাধা দিতে পারে তা হলো কাজটি না করার ভয় যথেষ্ট ভালো কাজ না করার ভয় কিন্তু সত্যিকার অর্থে যথেষ্ট পারদর্শী হওয়া যায় না এমন কোনো জিনিস নেই এই কারণে সর্বদা যথাসাধ্য চেষ্টা করুন আপনার অবস্থান এখন কোথায় আছেন তার উপর ভিত্তি করে আরও পদক্ষেপ গ্রহণ করুন আরও ভালো থাকবেন আপনার কাজগুলো থেকে একটি বড় চুক্তি করা বন্ধ করুন আপনি যদি আপনার সব থেকে বড় কাজগুলো শেষ করতে হিমশিম খেতে থাকেন তাহলে এর কারণ সেগুলো থেকে আপনি একটি বড় অঙ্গীকার নামা আশা করেন আমাদের মন মাঝে মাঝে এইভাবেই কাজ করে এটি আমাদের শক্তির অপচয় থেকে বিরত রাখতে চায় ফলস্বরূপ এটা আমাদের বিশ্বাস করিয়ে তোলে যে জিনিস আমাদের বেঁচে থাকার জন্য অপ্রয়োজনীয় সেই জিনিসগুলো সম্পন্ন করা অনেক বেশি কঠিন বা অসম্ভব সত্যিকার অর্থে বলতে গেলে অন্য লোকেরা যা করে আপনিও তাই করার ক্ষমতা রাখেন উদাহরণস্বরূপ অনেক লোক বিশ্বাস করে যে তারা কখনোই টিভিতে যেতে পারবে না বা একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে না কারণ তারা ক্যামেরায় তাদের মুখ দেখাতে ভয় পায় অথবা তারা বিশ্বাস করে যে তারা কোনো বই লিখতে পারবে না তারা সফল লোকেদেরকে তাদের দলের বাইরে বিবেচনা করে এমন কিছুর দ্বারা যা তারা কখনো করতে পারেনি কিন্তু এটা কি তাই নিশ্চিতভাবে কিছু সফল মানুষ সত্যিই সফল কিন্তু অনেক ক্ষেত্রে তারা যা অর্জন করতে পারে আপনিও তা অর্জন করতে পারেন এই ব্যাপারে আমার বিশ্বাসের পরিবর্তন এবং আত্মবিশ্বাস তৈরি করার ক্ষেত্রে একটি জিনিস আমি সহায়ক বলে মনে করেছি তাহলে অসম্ভব কাজ করা এটা দ্বারা আমি বলতে চাচ্ছি এমন কিছু করা যা আমি অসম্ভব ভেবেছিলাম এমন কিছু করা যা আমি বিশ্বাস করি না যে আমি কখনো অর্জন করতে পারব এটি আমার বাস্তবতার সম্পূর্ণ মডেলকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং আমাকে জিজ্ঞাসা করে আমি আর কি করতে পারি আমি যদি এটা করতে পারি আপনিও করতে পারবেন সম্ভবত আপনার জন্য অসম্ভব জিনিস হলো আপনার পছন্দের একজন ব্যক্তির সাথে যোগাযোগ করা এবং ডেটে যাওয়ার জন্য তাদের জিজ্ঞাসা করা একদম সম্ভাব্য ক্লায়েন্টকে অপ্রয়োজনীয় কল করা একটি বক্তৃতা প্রদান করা ঠান্ডা জলে বা বরফ জলে স্নান করা নেতিবাচক আবেগ কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং শৃঙ্খলা তৈরি করতে সহায়তা করার জন্য কারো সাথে নিজের অনুভূতি শেয়ার করা ম্যারাথনে দৌড়ানো স্কাই ডাইভিং করা একটি বই লেখা এবং আরও অনেক কিছু মনে রাখবেন আপনি যা আপনার পক্ষে অসম্ভব মনে করেন যদি কেউ এটি আগে করে থাকে তবে আপনিও এটি করতে পারেন এটাই শেষ কথা ইফ দে ক্যান ডু আই ক্যান টু এটা সবসময় মনে রাখবেন আপনি প্রায়শই একটি কাজ সম্পূর্ণ করতে লড়াই করেন কারণ আপনি এটি নিজের সম্পর্কে নিজেকে যে গল্পটি বলেন এবং যেভাবে একটিকে কল্পনা করেন অর্থাৎ আপনি এটি থেকে একটি বড় চুক্তি করেন তা সঠিক নয় যদি তাই হয় সব থেকে ভালো পথ হতে পারে নিজেকে একজন অপ্রতিরোধ শিক্ষার্থী হিসাবে দেখা সামনের যাত্রা সম্পর্কে আবেগপূর্ণ হওয়া অ্যাকশন স্টেপ আপনার কর্মনির্দেশিকা ব্যবহার করে নিম্নলিখিত অনুশীলনগুলো শেষ করুন যথেষ্ট পারদর্শী না হওয়ার ভয়কে সম্পূর্ণরূপে গ্রহণ করুন आपनी जा अनुभव करें ता सम्पन्न करते निविशेषे विलम्ब ना आपना जा करते भविष्य आनी जाते लिखन आपनर क्यागुलो के छोटो, छोटो अंशे भाग करत सम्भव क्या सहज करजे के आजीवन शिक्षार्थी हिसाब से देखनी कखेष्ट भलो निकखुत होते कारण जीवन सर्वदा चलमान प्रक्रिया प्रक्रियाभोग करते शिखु ডে সেভেন দিন সাত শেষ দিন একটি দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করুন এবং ধারাবাহিকতা তৈরি করুন যাজক এবং নেতৃত্ব বিশেষজ্ঞ জন সি ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী নিজের পরিবর্তন না করা পর্যন্ত আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না আপনার সাফল্যের রহস্য আপনার দৈনন্দিন রুটিনে পাওয়া যায় এক আমরা বলতে পারি যে বিলম্ব করা একটি অভ্যাস এবং একটি খারাপ অভ্যাস যেহেতু আমাদের মন চ্যালেঞ্জিং কাজগুলো থেকে দূরে থাকতে চায় তাই এটিকে আমাদের বিরুদ্ধে কাজ করার নয় আমাদের পক্ষে কাজ করার জন্য আবার মানাতে হবে এটি করার সব থেকে ভালো উপায়গুলোর মধ্যে একটি হল একটি দৈনন্দিন রুটিন বাস্তবায়ন করা কোনো কাজ প্রতিদিন দীর্ঘ সময় ধরে পর্যায়ক্রমিকভাবে করার পরে এটি একটি অভ্যাসে পরিণত হয় এবং শুধুমাত্র একটি বা দুটি ভালো অভ্যাসে টিকে থাকতে পারলে অনেক ইতিবাচক প্রভাব পড়ে বিলম্বের ক্ষেত্রে আপনার দৈনন্দিন রুটিন আপনাকে সাহায্য করবে কারণ এটি আপনার মনকে প্রাধান্য দিতে এবং আপনার মনোযোগকে গভীর করতে সাহায্য করবে অতিরিক্ত উদ্দীপিত হওয়ার পরিবর্তে আপনি শান্ত এবং মনোযোগী হবেন ফলস্বরূপ আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো মোকাবেলা করা সহজ হবে এবং এটি করার অভ্যাস গড়ে তোলার সাথে সাথে বিলম্বিত হওয়ার সম্ভাবনা নাটকীয়ভাবে হ্রাস পাবে ভালো শোনাচ্ছে যদি তাই হয় আসুন একটি দুর্দান্ত দৈনন্দিন রুটিন তৈরি করার জন্য কাজ করি এটি করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন নাম্বার ওয়ান কখন এবং কোথায় আপনি আপনার দৈনন্দিন রুটিন করবেন তা নির্ধারণ করুন আপনার মনকে প্রাধান্য দিতে एकी एकी दिन एक ही समय एक ही जगह अपन दैनन्दिन रुटी शुरू करजे के डुबे रखार साथे अनुप्रेरणा आसनी बुझते जी एत कठिन छोना टू आपनी ठीक क्य करबा भावु पर पदक्षेप हल अपना सकाले रुटिने की अंतर्भुक्त करबें ता, अंतर्भुक कर ता निर्धारण करा साधारण कार्यकलाप निवाचन करूँ जा एक फोकसड अवस्थाय प्रवेश करते सहा उदाहरणस्वरूप आनी कैक मिनटर ध्यान करतेजे एक कप चा तैरि करते श्स प्रश्न व्यय करतेश्चित कर फोन चेक करा यूट्यूब भिडियो देखा अंको विभ्रांति एड़िए जात सम्भव यही उद्दीपना एड़ाते जैसे आपनी मनोजोगी थकते नम्बर थ्री शुरू करूँ রুটিন তৈরি শেষ করার পরে সাথে সাথে কাজ শুরু করুন যদি সম্ভব হয় প্রথমে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মোকাবেলা করুন যখন আপনার প্রধান কাজটি সম্পন্ন করবেন তখন আপনি একটি আনন্দদায়ক কৃতিত্বের অনুভূতি অনুভব করবেন যা আপনাকে দিনের বেলায় আরও কাজ শেষ করতে সাহায্য করবে যদি অফিসে যেতে হয় তাহলে যাওয়ার আগে ইমেল চেক করা বা অন্য কিছু করা এড়িয়ে চলুন যা আপনাকে বিভ্রান্ত করতে পারে প্রয়োজনে एक पोचान नम्बर फोर बाधा छड़ा क्या करेषे निश्चित करते पारें। जो पारें फोन वाइफाई बंद करेष कर सूविधार्थे को घर्षण दूर करुतपूर्ण क्या समूह शुरू कराक सहज हो जाए जख विभ्रांतिगुलो के निजुक्तरा जतटा सम्भव कठिन हो पड़े উদাহরণস্বরূপ বিভ্রান্ত হওয়ার ঝুঁকি সীমিত করতে পারেন আপনার ফোন বন্ধ করা ওয়াইফাই বন্ধ করা এবং সোশ্যাল মিডিয়ার মতো নির্দিষ্ট ওয়েবসাইট ব্লক করতে সফটওয়্যার ব্যবহার করা এছাড়াও আপনি এর দ্বারা আপনার মূল কাজগুলো মোকাবেলা করা আরও সহজ করতে পারেন আপনি যে ফাইলগুলো ব্যবহার করছেন সেগুলোকে সহজে প্রবেশযোগ্য করা এবং আপনার কাজ শুরু করার আগে ইন্টারনেট ব্যবহার করা এড়িয়ে চলা আসল কথা হলো সকালে আপনার প্রধান কাজগুলো করার অভ্যাস করে গড়িমসি করার প্রবণতা কমাতে পারেন নিজেকে নিশ্চিত মনে রেখে কাজ সহজ করা প্রতিদিন এটি করার অনুশীলন করার সাথে সাথে আপনি উল্লেখযোগ্যভাবে কম বিলম্ব করবেন এবং আরও বেশি অর্জন করবেন আপনার নির্দেশিকা ব্যবহার করে আপনার দৈনন্দিন রুটিন তৈরি করুন আপনি কখন আপনার দৈনন্দিন রুটিন করবেন তা নির্ধারণ করুন সকালের প্রথম জিনিসটি হল পছন্দনীয় আপনি ঠিক কি করবেন তা ঠিক করুন এটিকে সহজ করুন যাতে আপনি একটি দীর্ঘ সময়ের জন্য বজায় রাখতে পারেন সংগতির তীব্রতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজই শুরু করুন প্রোকাস্টিনেশন কিউব ওয়ার্কশিটগুলো ডাউনলোড করুন এবং সময় মতো সেগুলো দেখুন উপসংহার কনক্লুশন বিলম্ব হল আমাদের আজকের বোঝা ভবিষ্যতের নিজের কাদের ওপর চাপানোর চেষ্টা যার অস্তিত্ব নেই এটা কাজ করে না ভাগ্যক্রমে আপনাকে এটি করতে হবে না একবার আপনি বিলম্ব কী এবং এটি কিভাবে কাজ করে তা বুঝতে পারলে আপনি যে কোনো দিনে বিলম্বিত হওয়ার সম্ভাবনা নাটকীয়ভাবে হ্রাস করতে পারেন আমি আশা করি যে গত সাত দিনে আপনি আপনার কিছু মানসিক বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছেন এবং আপনার অপ্রচলিত মানসিক নমুনাগুলোকে আরও কার্যকরী আদর্শ দিয়ে প্রতিস্থাপন করেছেন এখন আপনি এখনো সময়ে সময়ে বিলম্বিত হবেন আমরা সবাই করি কিন্তু যখন এটি ঘটবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে কিছু সহানুভূতি দেখাবেন এবং আপনার কাজের প্রতি মনোযোগ দিন আপনার দৈনন্দিন রুটিনে তৈরি করুন এবং শুরু করুন যতক্ষণ না আপনি এগিয়ে চলেছেন এবং প্রক্রিয়া চলাকালীন ক্রমাগত নিজেকে উন্নত করবেন আপনি দুর্দান্ত জিনিসগুলো শেষ করতে পারবেন যখনই আপনি অস্তিত্ববোধ করেন এই বইতে বর্ণিত ব্যামগুলো পুনরায় দেখুন আপনি হয়তো ততটা ভালো নন যতটা আপনি এখনও হতে চান আপনি যতটা চান ততটা উৎপাদনশীল নাও হতে পারেন কিন্তু আপনি যতটা চালিয়ে যাবেন আপনি তত উন্নতি করবেন নিজেকে নতুন জিনিস শিখতে নতুন অন্তর্দৃষ্টি সংগ্রহ করা এবং আমাদের স্বপ্নের দিকে অগ্রগতি দেখার চেয়ে আনন্দদায়ক আর কিছু নেই নিচের বাক্য দিয়ে শেষ করব এক্ষুনি কাজে ফিরে যান অডিও বুক শোনা শেষ হলে ওয়ার্মিবো মরস ধন্যবাদ আজ আপনারা শেষ করলেন থিভো মরিসের লেখা ইমিডিয়েট অ্যাকশন সম্পূর্ণ বাংলা অডিও केम लगल अवश्य जान कमेंट कर भलो लागले अडिफिल के अवश्य सबसक्राइब करो सुंदर सुंदर अडिओ बुक सप्ताह शनते आज पर्त य भलो थकूँ सुस्था अडिफिल के सवार मध्य पोचे दिन